আবু হুরাই রাহ রাজিয়াল্লাহ হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তারা তোমাদের ইমামত করে যদি তারা সঠিকভাবে আদায় করে তাহলে তার সবাব তোমরা পাবে আর যদি তারা ভুল করে তাহলে তোমাদের জন্য সবাব আছে আর ভুল ত্রুটির দায়িত্ব তাদের অর্থাৎ ইমামের উপরই বর্তাবে